আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দিনের উপর অটল অবিচল থাকুন সুস্থতার সাথে আল্লাহ সুবাহতে মশগুল থাকুন এটাই আমাদের প্রত্যাশা আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মেসেজ তুলে ধরার ইচ্ছে করেছে প্রিয় বেশ কয়েকদিন থেকেই আমরা লক্ষ্য করছি কেউ কেউ উম্মাহ এর নামে ফেক চ্যানেল ও আইডি বানিয়ে চালাচ্ছে এমনকি আদানি হাফেজের নাম দিয়ে আইডিও পেজ চালাচ্ছে উম্মাহ ভিডিওর ভয়েস বিকৃত করে নিজেদের চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছে এতে একদিকে আপনাদের প্রিয় এ চ্যানেল উম্মাহ নেটওয়ার্কের কাজের মানকে যেমন ক্ষুণ্ণ করা হচ্ছে অপর দিকে এর কারণে আমাদের অনেক ভিউর এসব চ্যানেল বা আইডি গুলোকেও